सकाल साढ़े नटायब बांगलदे डिस বাংলা মানবতা সমাধান শ্রোতা আমরা হাদিসের কাহিনী এই শিরোনামে অনেকগুলো হাদিসের অত্যন্ত চিত্তাকর্ষক ঘটনা উপহার দিয়েছি আজকেও সেই একই ধারাবাহিকতায় আমরা এমন একটি ঘটনা সেই হাদিস থেকে আলোচনা করতে চাচ্ছি যার মধ্যে রয়েছে পরকালীন জীবনের খোরাক এবং কবর দেশের সেই ভয়াবহ মুহূর্তের চিন্তা চেতনা যা আমাদের ইমানকে করবে সুসংহত আসুন এই মনজ্ঞ আলোচনায় যারা আজকে অংশগ্রহণ করছেন আমরা তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আছেন আমাদের প্রাজ্ঞ আলোচক বৃন্দের মধ্য থেকে শেখ ডক্টর হাফেজ এবিএম এম হেজবুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন কবর দেশ অত্যন্ত কঠিন জায়গা ভয়াবহ জায়গা নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম বলছেন মৃত্যুর পরে আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সবচেয়ে কঠিন মঞ্জিল হচ্ছে কবর কবরের পরীক্ষায় যে পাশ করতে পারলো সে সব পরীক্ষায় ইনশাল্লাহ পাশ করে যাবে আমরা এই ঘটনাটি শুনব আজকে আমাদের প্রবীণ আলোচক ডক্টর হিজবুল্লাহ সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ আসলে জীবনের পর প্রথম যে মঞ্জিল সেই মঞ্জিলটা হচ্ছে খবর যেটা আপনি বলেছেন এই প্রথম মঞ্জিলে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা একটা হাদিস থেকে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি হাদিসটি ইমাম আবু দাউদ রাহমুল্লাহ বারা ইবনে আদিব থেকে বর্ণা করেছেন চার হাজার নম্বর হাদিস এটি তো সেখানে বারা ইবনে আজিবাদাহ বলেন যে একবার এক আনসারি সাহাবির জানাদা সেই জানাদা নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বের হলেন আমরাও তার সাথে গেলাম এবং যেতে যেতে কবরস্থানে যাওয়া হল আকবর সেখানে যখন কবর খোঁড়া হচ্ছিল তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বসলেন ওজালাসিনাউলাহু আমরাও তারকে ঘিরে সবাই বসলাম তিনি বলছেন যে অবস্থাটা এমন ছিল মনে হচ্ছে যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে বসলে টের পাবে না এরপরে রাসুল্লা হাতে একটা ছড়ি ছিল যেটা দিয়ে তিনি আকা আঁকে করছিলেন মাটিতে হঠাৎ করে রসুল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা কবর আদাব থেকে আল্লাহর কাছে পানা চ এরপর তিনি বললেন যে দেখো যখন আমরা ফিরে যাব যাবুদির তখন এর তার কবর থেকে জুতোর আওয়াজ শুনতে পাবো আমরা আর ঠিক সে সময় তাকে বলা হবে ইয়াহা এই ব্যক্তি মান রবক তোমার রবকে ও তোমার দিন কি ওয়ামা নবীক তোমার নবীকে হান্নার রাহমুল্লাহ মধ্যে আর একটু বিস্তারিত আছে সেখানে তিনি প্রশ্ন করা জি জি তিনি বলছেন ওয়া তিহ মালা কাহানি ফাইজুল ইসাহানিহি দুজন ফেরস্ত আসবেন এবং তারা তাকে বসাবেন বসিয়ে তারা বলবেন ইয়ৌল আহ মর রবুক তোমার রব কে উত্তরে শেষ কিন্তু জবাব দিবে রবি আল্লাহ আমার রব আল্লাহ এরপরে তারা আবার জিজ্ঞেস করবে ফায়ুন আল্লাহ মাহ তোমার দিন কি উত্তরে সে বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তারা তৃতীয় প্রশ্ন করবে যে মা হাদী কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তখন সে ব্যক্তির উত্তর দিবে আল্লাহ রসুল মূলত হাদিসের মূল অংশটি হচ্ছে এই যেটা আমি সবার সামনে উপস্থাপন করলাম এবার এর বিশ্লেষণ বা আলোচনা আমরা শুনব জি ধন্যবাদ জনাব ডক্টর হিজবুল্লাহ উনি আমাদেরকে শোনালেন হাদিসের মূল ঘটনাটি বংশটুকু আমরা এর থেকে কি উপলব্ধি করতে পারি বা প্রাসঙ্গিক আলোচনা কী আসতে পারে আমরা ধারাবাহিকভাবে আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে জেনে নেব তবে কবর অত্যন্ত ভয়াবহ জায়গা যেখানে প্রথম প্রশ্নত্তরের সম্মুখীন হতে হবে সুতরাং কবর থেকে সাবধান বিশ্ব নবী মোহাম্মদ সাল আলী ও এমন কোন সালাত ছিল না আয়সার্লাহ বলছেন যে সালাতের শেষে তিনি কবরের আজাব থেকে পান নাতেন আল্লাহ কবরি হজ্জাল আল্লাহ কবরের আজাব থেকে আমি তোমার কাছে পানাহা চাচ্ছি আর দজ্জালের ফেতনা থেকে আসুন শিক্ষুন ও বিষয় জানতে আমরা প্রথমেই যাচ্ছি শেখ আব্দুরাজ ইউসুফের কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জজাকাল্লা খ্যার জোনাব আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে পেশ করলেন যাওতিব অতীব ভয়াবহ মানুষের মরার পরে প্রথম যেটা বিপদ সেটা হচ্ছে কবর কবর যত কঠিন আসলে তেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন মানুষ জানে না কবর কত কঠিন আনাস রাজি আল্লাহ বলেন উসমান রাজি আল্লাহ তালহকে আনতা তাজকুরুল নার তাজকুরুল তারা আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন আনাস রাজি আল্লাহ তালহ উসমান রাজি আল্লাহ বলছেন যে আপনি জাহান্নাম এবং জান্নাতের কথা বলেন কিন্তু আপনি তো কাঁদেন না আর যখনই আপনি কবরের কথা বলেন তখনই কাঁদেন কেন ফকালা উসমান রাজি আল্লাহ তালহ বলেন কালা রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লা রসুল বলেছেন আল কাবুর আউলজলাজা মিনহু ফা বাদহম এঞ্জো মিনহ ফাঁ বা আসাদ মিনহু মানুষের মরার পরে যেটা মানুষের প্রথম বিপদ সেটা হচ্ছে কবর যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে যত স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের বিপদের প্রথম জায়গা হচ্ছে কবর যদি মানুষ এখানে সফল হয়ে যায় আলহামদুলিল্লাহ সব জায়গাগুলি আরো সহজ হয়ে যাবে তেয়ামাত আছে জাহান্নাম আছে কিন্তু এখানে যদি বাঁচতে না পারে তাহলে সবগুলি এর চেয়ে আরও বেশি জটিল হয়ে যাবে কবর বলতে আমরা কি যদি বুঝবদের উদ্দেশ্য তো উসমান রাজিয়াল বলেন রাসুল সাল্লাম কথা বললেন মা রাই তো মানজারান কাতল আবজামিন আফজামিন আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ভয়াবহতার দিক দিয়ে আশ্চর্য দৃশ্যের দিক দিয়ে কবরের চেয়ে আর কোনো জিনিস ভয়াবহ আর কোনো জিনিস আশ্চর্য আছে এটা আমি মনে করি না কবরই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে ভয়াবহ জায়গা এবং আশ্চর্য কবর বলতে মরার পরের বীরচারের দিন পর্যন্ত একটা আলামে বারঝাখের বিবরণ এটা বাড়ির পিছন দিকে যে মানুষকে কবর দিয়ে আসা হয় এই জায়গাটাই মূলত কবর নয় মানুষ যে মৃত্যুবরণ করলো এই সময় থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে আল্লাহ মানুষের ভালো আত্মা এবং মন্দ আত্মা রাখার যে জায়গা নির্ধারণ করেছেন সেটাই হলো কবর সেটাই হলো কবর সুনির্দিষ্ট না মানুষকে কেনে খেয়ে নিয়েছি কবরই নেই পানিতে আপনি বলুন শিক্ষণীয় বিষয়ে কী থাকতে পারে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আসলে যে ঘটনাটি উল্লেখিত হলো রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের প্রতি আসলেই রহমত হয়ে তিনি প্রেরিত হয়েছেন যে আমাদের যে জগতকে আমরা চোখে দেখি না সেই জগতের দৃশ্যগুলোকে তিনি আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে সচেতন করতে চাইছেন এই হাদিস থেকে মূল শিক্ষা তো ওইটাই যে আমরা কবরের এই ভয়াবহতাটাকে উপলব্ধি করে তার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আর কবরের যে কথাটি হাদিসে উঠে আসছে যে প্রথম মঞ্জি হাজারের যে ধাপগুলা স্টেপগুলা তার প্রথম স্তর হলো কবর এই কবরের স্তর সহজ হবে তার জন্য যিনি কবরের এই স্তর সহজ হওয়ার জন্য দুনিয়াতে আমল করেছেন বিশেষ করে কবরের আজাবের জন্য বেশ কিছু কাজ আছে যে কাজগুলো কবরের আজাবের জন্য বিশেষভাবে কারণ হিসাবে ইঙ্গিত করা হয়েছে তাহলে কবর আজাব থেকে বেঁচে থাকা আমাদের সহজ হবে এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজাবুল কাবার হক আরেকটি শিক্ষা হচ্ছে ভিন্ন জিনিস কবর আজাব যেমন আছে কবর পরীক্ষা আছে তেমনি যে তিনটি জিনিস পরীক্ষা সেটা হচ্ছে না তার উপর রমজান হবে এটার উপর নির্ভরশীল হবে পরবর্তী জিনিস এই পরীক্ষার বিষয়গুলি শব্দ বিভিন্ন রকম আসছে কোথাও আসছে মানি কোথাও আসছে আমাদের বুঝতে হবে যে কখনো কখনো ব্যবহার করে আপনার কাছে আসবো আমরা সুদী দর্শক শ্রোতা স্বল্প সময়ের জন্য খুব ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আমাদের ধারাবাহিক বিষয় উপস্থাপন করব ইনশাল্লাহ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা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 रक्षा कारी देख तला सवार ऊपर रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी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 আমল পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এত কবুল ও সংরক্ষণের শর্ত হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় दर्शक श्रोता पर विषय আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা উপস্থিত আলিল্লাহল হ্যাম যে বিষয়টি আলোচিত হচ্ছিল কবরের আজাব যে হাদিসের আলোকে আমরা জানতে পারলাম এটা হক আর কবরও হক যে কবরের ফেতনা এবং কবরের বিষয়ে আমরা শায়খ ডক্টর জাকারিয়ার কাছ থেকে শুনছিলাম যে আপনার অসমাপ্ত বলছিলাম যে কবরের আজাব এবং কবরের ন্যামত দুইটাই কিন্তু হক কবরের আজাব আছে যেমন কবর আবার শান্তিও আছে উত্তর দিতে না পারলে সাথে চালু করে দেওয়া হয় স্পষ্ট উল্লেখ আছে সেটা বোঝা যাচ্ছে যে এই প্রশ্নের উপর নির্ভরশীল হবে এই প্রশ্নগুলি তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন হচ্ছে উত্তর এই সময় তাদেরকে ঠিক এই জন্য দোয়া করা সে ব্যবস্থা করে এটা দোয়া করে এটা না করে আমরা অন্য রকমের দোয়া করতে আরম্ভ করি কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হতো এবং দফনের কাজ পূর্ণ হতো পাশে দাঁড়াতেন সবচেয়ে বেশ চিন্তা করা উচিত যে আমার বাবা হোক আমার ভাই হোক বা আমার আত্মীয় হোক বা মুসলিম জনগোষ্ঠীর উচ্চ টা ঠিক দিতে পারে এটা তার জন্য বড় প্রাপ্তি পরবর্তী জীবনের জন্য দিনকে একমাত্র ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসাবে আলোচনা আপনি রাখতে ছিলেন আমরা ফাঁস করাটা এটা হয়ে যায় অপরাধ অপরাধ কিন্তু দেখুনদের জন্য আল্লাহ বলে এখন এর উত্তর তৈরি করাটা হচ্ছে যিনি ইমানদার তিনি ইনশা আল্লাহ কবরের মধ্যে সে জবাব দিতে পারবেন যেমন আমরা এই হাদিস মধ্যে পেলাম যাকে প্রশ্ন করা হয়েছে সে জবাব দিয়েছে সে অথচ সেই দুনিয়াতে নিজেকে ইমানদার বলে দাবি করতো নিজেকে ইমানদার বলে দিয়েছেন বলেছেন রাখা তারা সেটা হচ্ছে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যবহার হয় তখন সে উত্তর দিতে পারবে না রাসুল সাল্লাম অবশ্য জনের ব্যাপারে দুইটা সুসংবাদ দিয়েছেন অন্য বর্ণনায় বলেছেন যে একটা ভয়াবহ আকৃতি প্রমাণ করে একজন হচ্ছেন মনকার আর একজন হচ্ছেন নাকির মূলত দুইটা শব্দই প্রমাণ করে অপরিচিত অপরিচিত আসলে আরবি শব্দকে বলেছেন তখন তাকে দুইজন ফেরস্তা বলবেন উত্তর ঠিক হয়ে গেলে যে আমার প্রতিপালক আল্লাহ আমার নবী হচ্ছেন মোহাম্মদ সালাহাম আমার দিন হচ্ছে ইসলাম ফেরেস্তা তো অনেক কথা বলবেন তার একটা কথা বলবেন কেউ জাগাতে যায় না তার নিজ স্ত্রী ছাড়া ঠিক ওই মানুষ যেমন শান্তির ঘুমে ঘুমায় তুমি সেভাবে শান্তির ঘুমে ঘুম সুন্দরভাবে যারা সে যদি বলে কত মায় নাশ আমি ওইটাই বলতাম মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে যেটা মানুষে বলতো তখন দুইজন ফেরস্তা বলবেন যে ইলতায়ামি আলাইহে তোমরা এ দুই দিক থেকে জমিন এর উপরে চেপে যাও ফেয়ালতায় আলাইহো আর তাকতালেফা আজলাহ যেমনই ওই মাটিকে দুই দিক থেকে চেপে যেতে বলবে তখনই মাটি দুই দিক থেকে চেপে আসবে আর তার শরীরের হাড়গুলির একদিকের হাড় আর একদিকে চলে যাবে আর একদিকের হাড় আর এই চলে আসবে যেটি হাদিস থেকে মোটামুটি আমরা বুঝে গেছি তারপরে বিষয়টা আর একটু ক্লিয়ার করা দরকার কারণ আমাদের সমাজে এই হাদিসের অর্থে বা ব্যাখ্যায় মানুষ যেটা বুঝে সাধারণত অনেক সাধারণ মুসলিম ভাইরা মনে করে থাকেন যে এই আউট হয়ে গেছে আমার জীবন যদি তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হয় রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শকে যদি আমার জীবনের প্রতিটি পদে পদে আমি অনুসরণ করি খবরের যে আমরা আগেও বলেছি প্রথম অবস্থা এটা একটা জিনিস আছে আজাব শুরু হয়ে গেল এবং মুনাফেকের জন্য স্থায়ী আজাব শুরু হয়ে গেছে যে আপনি একটি বিষয় বলতেছিলেন যে জন্য দোয়া করা য়ে এর চেয়ে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে কিছুই আসে না এগুলি সবাই মানুষের বানানো আর মানুষের বানানো যদি একটু বলা প্রয়োজন আমি অবশ্যই আরেকটা কথা বলতে চাচ্ছিলাম সে বাক্যটা বলে আমি বলছি মানে মানুষ মারা গেলে কবরে তার ওই জাহানা এবং জান্নাত টা পেশ করা হবে সময়। তো কবরে আর একটা ভয়াবহ বাক্য আছে সর্বদা কবরটা বলে আনা আনাবায়তুল দুধ আমি হচ্ছে পোকার ঘর অনাবায়তুল গোর্বা আমি হচ্ছে অপরিচিত ঘর আনাবায়তুল অহদ আমি হচ্ছে এককের ঘর এখানে কারোর সাথী থাকবে ওখানে এর কথা নয় কোনো পরিচিত এখানে লোক থাকবে এ কথা নয় কবর একটা ভয়াবহ জায়গা সেই জায়গাটুকু বলার পরে যেটা জোনাব জাকারিয়া সাহেব পেশ করছিলেন এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা যে রাসুল সাল্লাহ আলী ও যে আমাদেরকে তার জন্য ক্ষমা চাইতে বললেন আর স্থায়িত্বের জন্য দোয়া করতে বললেন তা আমরা এই কি পদ্ধতিতে দোয়া করব। আমাদের দেশে তো যেই পদ্ধতি ছড়িয়ে পড়েছে তা অবশ্যই শরীয়তের অনুকূলে নয় আমরা কিভাবে বলবো আমাদের জন্য ওই সময় যেটা বলবো সেটা হচ্ছে আমরা অন্য সময়ে এসে কি করব। অন্য সময়ে এসে আমরা প্রথমত কবরের পাশে দাঁড়িয়ে যে দোয়াটা বলা হয় সেই দোয়াটা আমরা পড়বো আমরা পড়বো আর আমরা ব্যক্তিগত ভাবে হাত তুলে দোয়া করতে পারি মুসলিম গ্রন্থে এসেছে রাসুল সাল্লা সাল্লাম বাকুল গার কাতে গিয়ে তিন তিন বার হাত তুলে করলেন কবর পাশে গিয়ে আমরা হাত তুলে করতে পারি কবরের দাঁড়ায় যে এখানে এবং মুনাফেকের আজাব কিন্তু চলতেই থাকবে কিন্তু ইমানদার ফাঁসেক হলে তার আজাব কিন্তু এখানে কবর আজাব হওয়া অর্থ হল একটা মুক্তির ব্যবস্থা হওয়া মানে তার সম্পর্কে জানি দুইটাই কিন্তু শুনিয়া আমরা শত শত মানুষ দিন সম্পর্কে অগ্র রয়ে গেছি আর মনে করছি এমনি পার হয়ে কিন্তু নয় সে সম্পর্কে আমরা সংগ্রহ করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তাও আমিনুমত বি mm.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 उंड नंबर शून्य जिन्होंल शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बेट पीस टी डटी मानवतार समाधान আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমি মোহাম্মদ বদরুদ্দুজা আপনারা দেখছেন পি টিভি বাংলা